আনাস রাজু আল্লাহ তালা আনহু হতে বর্ণিত যে নবী সাল আল বলেন তোমরা কাতার সোজা করে নিবে কেননা আমি আমার পিছনে তোমাদেরকে দেখতে পাই